বাড়িতে যাই হোক এবং সেইখানে বসেই ওর অভিনয় বাড়ি যখন বললে আগে কাগজেও ছাড়ুন বললু আমার জন্য তো খটকা লাগছে একটু একটু বলুন আপনি এখন হচ্ছে কি দীর্ঘ লাহেরি দিলীপ রায় শিশুবাহুর এদের এই একটা রিলেশান শর্ট আছে মানে ফ্যামিলি রিলেশান তো উনি বললেন আমি তোমার বাবার সীতা রবিনয়ের আমি ঠিক বুঝেছি বলে হয়ে গেছে ছাড়া হ্যাঁ এই তো আমার দেরি হলো কেন আমি তো মেলে এসেছি তা আমার তো এর অন্ত দু তিন ঘন্টা আগে এসে পৌঁছাবার কথা আমাকে স্টেশন থেকেই ধরে হরিদাসবাবু নিয়ে চলে গেলো নিয়ে গিয়ে তার বাড়িতে তারকে চো থাকে সেখানে বসে জল টল খাওয়ালো হলো খাইয়ে চাইয়ে তারপর তখন তো আমি জানি না যে ব্যাপার হবে সেটা মন মন থিয়েটার নয় অ্যালফ্রেড মঞ্চেতেলের দিন সিতা নিয়ে তখন মনমোহন থিয়েটার পাননি তো আমি আগে ভুলে বলে ফেলেছি মনমহন থিয়েটার মনমোহন পাননি তখন থিয়েটার যার নাম করেছি পবনির জামাই আর একজন হচ্ছেন সাহিত্য আর বিশেষ করে শিশু সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় এই মনিলাল গঙ্গোপাধ্যায় হেমেন্দ্র কুমার রায় বলছেন শিশির তোমাকে ওই দোলের দিনই তোমার থিয়েটার তুলবে কিন্তু সীতা দিয়ে নয় অন্য কিছু দিয়ে না আমরা গান লিখছি কিছু গান সংগ্রহ করছি তো ওই দুই বন্ধু হেমেন্দ্র কুমার রায় আর গঙ্গোপাধ্যায় এরা কিছু গান লিখলেন কিছু পুরনো গান সংগ্রহ করলেন এবং ওর দলে ছিল কেসি যে অন্ধগায়ক কৃষ্ণচন্দ্র দে ছিল নৃপেন্দ্রচন্দ্র বোস যিনি মস্ত বড় নাচিয়েছিলেন তিনি ছিলেন ছিলেন ওরা বসন্ত লীলা বলে ওই গানের মালা নাচ গানের ব্যাপার এবং বসন্ত লীলা এই বুঝতে পারছেন খালি শিশুর বাবু নিজে নেবে এসে এর মুখে আবির মাখিয়ে দিচ্ছেন ওর মাথায় একে আবিরে টিপ করিয়ে যেমন যেমন অনেকে সেই বসন্ত লীলা অভিনীত হবার পর যখন ফার্স্ট তারপরের প্রথম ফার্স্ট বইশ জ্যৈষ্ঠ ফার্স্ট জ্যৈষ্ঠ থেকে যখন মনমোহন অধিকার করলেন মনমোহন থিয়েটারে যখন লিজ নিলেন তখন ওই যোগেশচন্দ্র চৌধুরী উনি গোবরডা স্কুলের মাস্টার ছিলেন কিন্তু ওর বড্ড ওই নাটক লেখার প্রতি একটা আসক্তি ছিল উনি প্রায় ওই বোগলদাই করে ম্যান শ্রীপ নিয়ে এসে এর দরজায় ওর দরজায় ধরনা দিতেন একা নার ভু বললেন চরিতের ওপর বেশ করে একটা সিতা আর ডিয়াল রায়ের সীতাটা সামনে রেখে একটা ভালো নাটক লেখক ওই যোগেশচন্দ্র চৌধুরীর সীতা হলো যার মধ্যে অনেক দৃশ্য যেমন দেখেছেন চব্বিশে শ্রাবণ বা সাতই আগস্ট এরকম খুলেছিল সেই সীতায় একটা দৃশ্য তাকে সেই দৃশ্যটার নাম হয়ে গেছিল লব্রাপ্তি দৃশ্য লব প্রাপ্তি দৃশ্য এই দৃশ্যটা নাম হয়েছিল কেন সেই জিনিসটা ভয়ানক মানে লোকের কাছে একটা চমক লাগত হয়েছে কি যে অসমেদের ঘোড়া ছেড়ে দিয়েছে। संगे भर आब से घोड़ा आटके अश्वमेध अब बस इेबाजी अश्वमेध घोड़ा अटके दिए भयानक बेपार तक ऐसी वाल्मीकि लव के बोलें तुम्हें পরিচয় দিয়েছ কিন্তু ভালো কাজ করতগুলো একটা শশা ধরা পৃথিবীর তাঁর যজ্ঞের ঘোড়া তুমি আটকেছ এটা খুব বিয়ে তুমি এই ঘোড়া ফেরত দিয়ে তো বললে যে এমন সমস্ত সব সব যেন সব নারী সৈন্য পাঠিয়েছিল কেন শ্রমিকের ঘোরা তাকে ঘোরাবে যদি তাকে তো পুরুষ হওয়া চাই সমস্ত পুরুষ কোথায় তাদের তারা আমার সাথে হেরে গেল বলে এটা ঠিক কথা সেটা তিনিও বুঝেছেন যে যে তাঁর সৈন্য ঢের ভালো অস্ত্র চালনা করতে পারে এমন লোক আছে কিন্তু তুমি গিয়ে তারা গিয়েছো বলে আমি দেব কিন্তু আমি জানতে চাই এই বলে আর এন্ডিকে উনি তো মহাভাবনায় পড়েছেন যে কি করে অষ্টমের যোগ্য হয় সস্তৃত ধর্ম স্ত্রীকে দিয়েছেন এসছেন বনবাসী হয় কি করে জানেন যে অষ্টম ফেরত আসবে কিন্তু স্ত্রী কোথায় তখন গুরুদেব বশিষ্ঠ তার সঙ্গে তারকে পরামর্শ করে তার পরামর্শ নিয়ে উনি বললেন তো হয় যে সোনার যদি কথা নেই খালি সিনটা চলছে সিনটা কি না ওই তাল তাল সোনা বয়ে নিয়ে যাচ্ছে বাহকরা তারা তাল তাল শোনা বোয় এই সিন একটা নিকচন্দ্র সে মর্মস্পর্শী হম সেইটার পরেতে যেমন হয়ে গেল একটু বাদে এই একবারে লব সে ধনুর্মাণ নিয়ে নিয়ে সে লাপিয়েছে পরে ঢুকলো ঢুকছে কোথা কোথা রাজা রামচন্দ্র এই বলে সে ঢুকেছে যে আমি তাকে দেখতে চাই উনি তখন সীতা গিয়ে ওই আওয়াজ পৌঁছেছে গেছে আওয়াজ ধ্যান গেছে দেখছেন ছেলেটিকে এবং দেখেমূর্তি দেখতে পাচ্ছেন তার বলছেন তার মুখটা দেখে মুখ চুম্বন করছে ভালো ভালো এই আমি লাইনগুলো গুলো করছে না লাইনগুলো বলতে পারলে ভালো তো যে ওই যে কোথা প্রাণের ধন এই কিন্তু লব সেটা মানল না বললে যে তুমি তুমি হৃদয় তুমি সীতার মত আমার মা সর্বংশা সেই রকম লোককে তুমি ত্যাগ করো তুমি প্রজাদের কথা প্রজন্ন করতে চাও যাও প্রজন্ন করো মা পাবে না বলে দৃশ্য বলে মানে সে যুগে খ্যাতি হয়েছিল এই সীতা দেখবার জন্যে বিশেষ করে প্রতি রবিবার বেলা সাড়ে চারটের সময় শো আরম্ভ অঞ্চলে দিনে কেউ কল্পনা করতে পারবে না বিডনিস্ত্রিতে আপনি ঢুকলেন পর্যন্ত এগুলেন কলেজে বাউন্ডারি হতো তারপরে তারপর পারবেন না একদিন ঘটনা ঘটেছে কি দীনেশচন্দ্র সেন চারু বন্দ্যোপাধ্যায় তিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেশ ছিলেন মতো বড় সাহিত্যিকও ও ঔপন্যাসিক ছিলেন এরকম ওরা চারজন একটা ট্যাক্সি করে যাচ্ছেন ট্যাক্সি ওরা তো বাবু এপথর নয় আমি এগিয়ে সোজা যাই দীনেশেন ইনসিস করছেন না এখান দিয়ে গিয়ে জিতেন্দ্রে পড়ে আমরা সোজা যাব হলে আপনি মরেছিস র সন্দেশটাও কিন্তু খুব ভালো আমি জানি না আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে কি ব্যাপার কোন বিয়ে আছে কম থিয়েটার বলেছে কোন শিশির ভাদুরা থিয়েটার চলো থিয়েটার দিয়ে গেল চার মানে যে বলছে যে আপনি কি পাগল হলেন দীনেশ দা আরে টিকিট কে দেবে আপনাকে হাউসফুল হোক যে হাউসফুল তো দেখি চারজন মিলে গেছে গিয়ে দেখেছে একশো টাকা নোট বার করে দেন বার করে ঠেলে টুলে টিকিট করে গিয়ে নোটটা আগে দেখার বললেন আমাদের আর একজন গঙ্গা বলেছিল তো বললে যে আগে হাউস তো ফুল রয়েছে বললে ফুল সকলের জন্যে আমাদের জন্য ফুল নয় উনি আমি বাবা চারখানার টিকিট চাই এই একশো টাকা নোট উনি বললেন আপনি একটু দাঁড়ান তাড়াতাড়ি করলো কি একটা এইরকম আরকি সোফা জাতীয় জিনিস সামনে পেতে দিল যাতে চারজনে বসা যায় কমফর্টেবলি বলে এই ঘটনা তো শিশির বাধুরি জানে না শিশির বাদুরি হাসছেন অভিনয় করতে করতেই নজরে পড়েছে ওখানে একটু ভেবেছেন উনি দেখেছেন যে ঋষিটা আজকে আমরা সামনে দিন বসে আছে তুমি গন্ডমূর্খ তুমি চেনো না দিনেশ চন্দ্র সেন কে বললাম যে না দাদা তা তো হবেই উচ্ছন্ন বটে ছেলে কোথাকা তুমি চিনবে কি করে হ্যাঁ তা একশো টাকা দিয়ে টাকা নিয়েছি যেইরকম জোরে বলে তা জানলে না টাকাটা খুব বড় হলো তোমার কাছে যাও গিয়ে পায়ের দুলো নিয়ে টাকাটা ফেরত দিয়ে এসো উনি ও আবার কেন চার টিকিট কেটেছি আমাকে দেখতে দেবো না দাদা বললেন যে রসগোল্লা খাইয়ে থিয়েটার দেখাবেন না বোন ও তো গিয়ে দাদা কি করছে নিতে না, লোকজন রাখার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তো উনি আর মেকআপ তোলেননি একটা গায়ের একটা চাদর লাগিয়ে তাড়াতাড়ি ছুটে এসেছে ছুটে এসেছে পায়ের এই কী করে বাবুনের ছেলে তুমি আমার আমি বদির আমাকে বললে আপনার পায়ের ধুলো পেলে তা বললে আমি কিন্তু একটা অনুরোধ করছি না হলে হবে না কি আপনাকে ফেরত নিতেই হবে তাহলে আমি থিয়েটার বন্ধ করে দেবো থিয়েটার কি যন্ত্রণা করলে আমি নেব না গুরুজন তুমি বলেছো। তুমি আমার কটা শোনো এই ইতিহাসটা ফেরত নিয়ে নিলেন না এই একটি ঘটনা ঘটেছিল আরেকটি ঘটনা ঘটেছিল মহাপাধ্যায় হরপুরা শাস্ত্রীর নাম শুনেছেন হরপুরা শাস্ত্রী কে নিমন্ত্রণ করে উনি এনে সিতা নাটক দেখিয়েছেন স্পেশাল সিট দিয়ে এবং ওই থিয়েটার করার শেষতে গায়ে বা দারুন অভিনয় করেছ খুব হাততালি উঠেছে বেশ করেছ বেশ করেছ ভালো করেছ বললো আমার এতে মনর তুষ্টি হচ্ছে না আমার যেন মনে কোথায় খটকা লাগছে আপনি ঠিক একটু বলুন শাস্তি ওর মুখের দিকে তাকালো আমি যা বলবো তুমি তা সহ্য করতে পারবে বলে সেই জন্যই তো সামনে এসে দাঁড়িয়েছি না তুমি খুব ভালো সুন্দর সুরলিত তোমার কণ্ঠ সে কণ্ঠ দিয়ে তুমি আবৃত্তি চমৎকার আবৃত্তি করো কিন্তু তার সঙ্গে অত হাত পাড়ো কেন এবার এই কত রকম হাত পাড়ারও যে বলার কথা নয় ওটা আমার কাছে খুব বিশ্রী লেগেছে শিশুবাদ একটু অল্প হসলেন সে বললেন আমার বেয়াদবি মার্জনা করবেন আমি একটি কথা খালি আপনাকে স্মরণ করিয়ে দেব এই যে এক থিয়েটারটা হয়ে গেল এই ঘরের মধ্যে অন্তত প্রায় বারোশো লোক ছিলেন তার মধ্যে হরপর শাস্ত্রী কজন ছিলেন একটি পেছন দিকে ফিরে দেখুন ওই পেছনে ওই যে জল দেখছেন ওই জোয়ালের কাছ থেকে তারা ওইখানে বসে ওই বসে এক টাকা টিকিট কেটে আসে তারা হচ্ছে আমার দর্শক লক্ষ মশলা বাঁধে কেউ ফ্রি করে কিন্তু শিশুর বাহাদি থিয়েটারও দেখে এবং আমি কি ভাষায় কথা বলেছি এই ভাষায় নয় আমি যদি একটুখানি যদি ধরিয়ে না দিই ওরা আমার এই আমি যে বলছি সেটা মনোভাবটা বুঝতে পারবে কি আপনি বলুন কখনটা ধর্ম করে উঠে দাঁড়িয়েছেন আমার ভুল হয়েছে সর্বশাস্তি মাসে আমাকে ভয়ানক ভালোবাসত আচ্ছা আমি ও লাইব্রেরি হটেল ডাঙে থাকতেন সেই লাইব্রেরি আমি গুছিয়ে আমার এই সৌভাগ্য হয়েছিল যে অমৃতলাল বসু ওই থেকে শুরু করে ওই যুগের বহু বহু লোক এক রবীন্দ্রনাথের সঙ্গে আমার আলাপ করবার আমার আলাপ মানে কি ঘনিষ্ঠ হবার একটা ভীষণ অপরচুনিটি আমার অদৃশ্য আমাকে হতে দেয়নি আমি ওই গোরা বইকে নাটক করেছিলাম আচ্ছা। নাটক করেছিলাম চোদ্দোটা সিনের মধ্যে গোড়া শেষ করেছিল আচ্ছা সেই নাটক উনি বলেছিলেন ছেলেটিকে এসে দিন সাথে কিন্তু আমার কাছে থাকতে হবে সে প্রথম আমার পড়ে শোনাবে তবে তো আগাই দিন পড়ে শোনাবে তারপর প্রত্যেকটা সিন তার সঙ্গে ডিসকাস করবো সেমার টু জট ডাউন নোটস এই সমস্ত করে তবে তারপর সেই হবে অ্যাক্সিডেন্ট যে আমার একটা ইনফেকশন হয়ে আমি জ্বরে পড়লাম শনিবার টিকিট কাটা আমি মঙ্গলবার দিন জ্বরে পড়লাম একশো তিন চার জ্যাডিটালে এবং তার মধ্যে নাট্য নিকেতন ওই গোড়া আমার লেখা গোড়াকে নরেশ মিত্রকে দিয়ে করিয়ে নিয়ে নরেশ মিত্রের গোড়া গোল আচ্ছা এইসব হয় অনেক এইসব অন্যায় আপনি নিশ্চয়ই আরো অনেকগুলো নাটক আরো নাটক রূপেন একটা জীবনী লিখেছি আচ্ছা কিন্তু সে তো চাপা হয়নি আচ্ছা এখনো পর্যন্ত সে তো ম্যানারশিপ আচ্ছা পৃষ্ঠা আচ্ছা তা আপনি দিলে আমি পড়ব মানে বলে হচ্ছে যে এখন তো শিশুর বাবুর কথাটা আপনি আরো বলতে পারবেন হয়তো একদিন আরো বসবো আসবো একদিন আবার আজকে তো অনেক ঘন্টা হলো আপনাকে আপনি আপনার জীবনীটা বার করে রাখবেন আমি আবার একদিন আসবো ওটা নিয়ে যাব পরে আপনাকে ফেরত দিয়ে দেবো আচ্ছা আজকে তাহলে দুবাৎ কোথাও আগে বড়ানে পশুপতিদের আগের দিনে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম আর তাতে আপনার গোলার দিগের একটু সামান্য পরিচয় দেখা এটার পর আমরা বাংলা রঙ্গ জগতের কয়েকজন মহারথের সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম কিছুটা শিশির বাবুর সম্পর্কে দানিবাবুর সম্পর্কে আপনি বলেছিলেন পঙ্কজ মল্লিক আর রবীন্দ্রনাথের অভিনয়ের সম্পর্কেও বলেছিলেন তো সেদিন আমাদের মনে হয়েছিল যে শিশির বাবুর সম্পর্কে আরও কথা একটু কিছু আপনি বলতে পারেন অনেক কিছু আপনার জানা আছে কিন্তু আমার মনে হয় যে ওইটাও আমরা করি কথাটা আর তার সঙ্গে আপনার সম্পর্কে কিন্তু গোড়ার পর আর কোনো কথাই ওর মধ্যে আসেনি আগে আপনি আপনা তারপর স্কুলের শিক্ষাটা শেষ করে আর তারপর এই তো নাটক আপনি দেখলেন যাদের তাদের সম্পর্কে কথাটা বললেন এবারে আপনি সেই লাইনে নাটকে স্ক্রিনে जड़िए कथा बेपारे अमित लाल बसाज थे আমি নাট্য জগতেতে প্রবেশ করি নাটক দেখতে নিয়ে যেতেন যেতেন্টার থিয়েটার যে বাড়ি ওই বাড়ির তিন জন হচ্ছে ল্যান্ডলর্ড তার মধ্যে অমৃতলাল বসু একজন ওয়ান থার্ড শেয়ার হোল্ডার সেই জন্যে ওর একটা রাইট ছিল ওই বাড়ির ওপরেতে এবং ওইখানে তো খুব যাতায়াত ছিল উনি প্রথম আমাদের যে বই দেখতে নিয়ে যান সেটা আমার আজও মনে আছে অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা অযোধ্যার বেগম আচ্ছা তা মনে আছে যে আমরা তিনটি ছেলে আর উনি চারজনে অভিনয় আরম্ভ হবার আধ ঘন্টা আগে গিয়ে ভেতরে গিয়ে পৌঁছই অপরশ্চন্দ্র মুখোপাধ্যায় উনি ছিলেন নাট্যকার এবং নাট্য পরিচালক তো অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিলেন এবং আলাপ করিয়ে দিলেন এই বলে দিজ আর মাই ইয়াং ফ্রেন্ডস আমারও নাতি নাতনি বা ছেলে এ সম্পর্ক নয় ওরা আমার বন্ধু ইয়াং আপনার কেন তখন আমি কলেজেছি কি কি এরকম হবে ওদের আরম্ভ হবে আমাদের বললেন যে এরকম বাব যান গিয়ে বসুন গে িয়াম বললাম যে এই যে এইখানে আমরা রয়েছি কেন এইখানে কেন ওখানে কেন বেড়ে যে উনি ভেতরে গিয়ে আলোচনা করবো এইটুকুন টুকুন খুব দূর দেখতে পাচ্ছ চেহারা এরা সব বিষধর সর্ব আর কারা ছিলেন আপনার সঙ্গে আমার আর দুজন একজন ছিলেন তার নাম রেড লোক অন্যদিকে এদিকে আসেননি তিনি একজন ভালো উকিল ছিলেন এই তিনজন গেছিলাম তো বললো ওরা নাটক দেখতে পায় নাকি ওরা পাশাপাশি থাকবে ওদের সঙ্গে আলোচনা করবো কোনো জিজ্ঞেস করলু যে হলো ওটা কি হলো ওদের পেছনে তখন পাশাপাশি একবারের সামনে বসা হলো এটা অযোধ্যা বেগম এতে অযোধ্যা বেগম ছিলেন তারা সুন্দরী তারা সুন্দরী কি অবশ্য তার আগে আমি দেখেছি এবং সেই হিসেবে তিনি অভিনয় করে গেলেন সারাক্ষুন তার সম্পর্কে কেউ ওই স্টেজের উপর কাউকে দেখতে পাইনি তার সব বিপরীতে পুরুষ অভিনয় অভিনয় করেছিলেন তার ওটা হচ্ছে ডোয়ার খুব এমনকি অপরশ নিজেও একটা রহমতের ভূমিকা করেছিলেন অপরেশবাবু একটুখানি পুঁজেও বোচেছিলেন একটুখানি কোনো একটু কোনো জন্যে ঠিক ঘাটার সোজা করতে পারতেন না একটু করে এমনি করে থাকতেন তো তিনি অভিনয় করেছিলেন ভালোই করা কণ্ঠস্থ খুব ভালো কিন্তু তারা এটা না তার মনে নেই কার সঙ্গে ইসলাম কিনা ওই ওই স্টারেতেই সুদামা বলে একটা বই হয়েছিল ও অপরেশচন্দ্রের লেখা এই সুদামা বইটা হচ্ছে শ্রীকৃষ্ণের এক বাল্য সখা সুদামা সেই সুদামা চরিত্রে তিনি শ্রীকৃষ্ণ রাধিকা ওখানে সেই কৃষ্ণ ভাবিনী কৃষ্ণ ভাবিনী একজন খুব বড় অভিনেত্রী ছিলেন ওই অযোধ্যার বেগম এটা ছায়া বলে ভূমিকা তাতে তিনি অভিনয় করেছিলেন উনি যদি বেঁচে থাকতেন আমার মনে হয় উনি তারা সুন্দরের প্রায় সমকক্ষ কিংবা তাকে ছাপিয়েও যেতে পারতেন এত অভিনয় প্রতিভা তার মধ্যে ছিল উনি তার থেকে যখন শিশিরভুর থিয়েটারে চলে আসেন কথাটা পরে বলব যখন শিশুর বাবুর প্রসঙ্গে আসবো এবং এখনই তা আসবো কেন্টারেতে ওই কর্ণার্জন চলবার পরেতে একখানেই বিখ্যাত নাটক অভিনয় হয়েছিল যেটা সম্বন্ধে বলা দরকার সেটা হচ্ছে রবীন্দ্রনাথের তিরকুম সভা আচ্ছা इसको सभा अभिनता बड़ बड़ो आर्टिस्ट चक्रवर्ती अहिंद चौधरी दुर्गालय बंदोपाध्याय इंदुभूषण मुखोपाधाय इत्यादि एरा रवीनाथ देखे बच्चा उन्नी अक्षय এত কালো গান গায় না কালোয়াতি হচ্ছে গলার কাজ দিয়ে কিন্তু তিনপুরি চক্রবর্তী ছিলেন খুব বড় গাইয়ে যে তিনি খুব আকর টাকর দিয়ে তিনি গেছেন যে আমার অক্ষয় সেই পূর্ণের বন্দ্যোপাধ্যায় করতেন তার সে অহেন্দ্রবাবু এত একটা আত্মভোলা লোক শাসে আত্মভোলা লোক মামা না ওই হ্যাঁ মানে আমি ফিল্মেও তো করলেন তখন সেই নিবাননে সেই রোলটা করতেন আমি রোলের নাম ভুলে যাচ্ছি সে বললাম মামা ওই তো যেখানে বোতাম সেখানেই আছে ও হো হো হো হো হো এই একটা আত্মকলার লোক রোল করতেন ঠিক অনেকটা উনি ভাবটা নিশলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মতন তাছাড়া ওই হিন্দুভূষণ মুখোপাধ্যায় রাধে গ্রন্দ মুখোপাধ্যায়ের ছিলেন নিহারবালা বালা রোল করতেন খুব ভালো গান হরবালা দর্শনদারি কিছু ছিল না অত্যন্ত জঘন্য দেখতে কিন্তু শিক্ষা করার দিকে তার যে রবীন্দ্রসঙ্গীত দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে সে শেখে হ্যাঁ শিখে নীহবালার ভূমিকায় যে গান গেয়েছে তোমার আবার ধরুন বলে একটা রবীন্দ্রনাথ মনিলাল গঙ্গোপাধ্যায় তিনি আচ্ছা মনিলাল গঙ্গোপাধ্যায় খুব ভালো নাচ জানতেন তিনি ওই যে সীতা নাটক যে শিশুঘার করেছিলেন সীতা নাটকের নৃত্য ছিল দুটো এই দুটো নাচই তিনি শিখিয়েছেন দিগ্বিজয়ী নাটক করেন দিগ্বয়ী নাটক এতে সীতারা আর সিরাজি এই দুটো রোল সীতারা রোল এতে ওই কৃষ্ণবাহুরি করতেন অভিনয় তার একটা অসী নৃত্য ছিল আচ্ছা একদিন সকালের দিকে উনি শেখাচ্ছেন উনি ঢুকে বসে অডিটোরিয়াম বসে দেখছে মহিলার ওকে শেখাচ্ছে ও পাচ্ছে না আবার শেখাচ্ছে না ছিল চাচা বাবা চাচ্ছি বাবা যাচ্ছি তো আমি একটু বেশি অন্তরঙ্গ ভাবে এই যে থিয়েটার জগতের সঙ্গে মিশতে পেয়েছিল সাপ্তাহিক উনিশশো সাতাশ সালের সেটা তখন নাচ ঘরের বোধহয় তৃতীয় বর্ষ বা চোদ্দ বর্ষ চলছে সেই সময় আমি নাচ সঙ্গে সংশ্লিষ্ট হই আচ্ছা রায় ছিলেন নাটকের নিয়েছি আচ্ছা তার অধিকাংশ আপনার মানে চব্বিশ থেকে আছে হয়তো সাতাশ একটা বছর এখনো মিসিং আছে সেটা হয়তো আপনার হতে পারে আমি বে নামে আচ্ছা কি নামে লিখতেন তাহলে তো খুব ভালো সেটা ওখানে এবারে আপনার কাছ থেকে জেনে ওটা নোটটা দিয়ে দেব যে এই লেখাগুলো আপনার লেখা আছে লেখা আচ্ছা আচ্ছা এমনও নাচ গরের আছে যে সংখ্যা যুদ্ধের পিরিয়ড সে সময় আমাদের দমদমাতে মতিঝিল একটা বাড়ি ছিল আচ্ছা সেই বাড়িতে সমস্ত আমাদের জিনিসপত্র করে আমরা কলকাতার বাইরে চলে যায় কলকাতা চৌকি কাঠ তো এই সমস্ত নিয়ে যেতে পারে আর সব নিয়ে চলে গেছে আমার প্রায় তাতে আড়াই তিন হাজার বই ছিল সব চুরি সেই সময় নাচ গরের সব ওটা শরৎবুমেছিলেন সেটা মেমোরে সেটা ওর গ্রন্থাবলিতেও আছে বিভিন্ন জায়গাতে চাপা আছে প্রিয় পশুপতি তোমার প্রশ্ন আমি নাটক দেখি না কেন এই বলে যাই হোকের তা সেই আমি ওই নাচঘর ব্যাপক দেশেতে প্রথমে অমৃতলালের সঙ্গে আর তারপর ওই নাচঘর দেশেতে আমি থিয়েটার জগতের সঙ্গে হতে পারব ওই সেই ধরুন আমার মানে অবাধ মানে আপনি লিখতেন আপনি সারাদিন ব্যস্ত থাকতে পারছেন না না আমি ওই দিন আচ্ছা আচ্ছা আমি ইউনিভার্সিটি পড়ি তখন আচ্ছা তো এম এ পড় আচ্ছা পড়ছেন তখনই আপনি আচ্ছা আচ্ছা আমি আমি টা বদলে